বা সোনান দুটো নাম বলা হয় তিরমিজি কিতাবের নাম তাতে তিনি একটি হাদিস সম্পর্কে হাসানো বলেছেন আর সহি আর এর আগে সংজ্ঞা পড়েছেন যে সহি হাদিস হাসান চাইতে ওপরে আর হাসান হচ্ছে সর্বনিম্ন গ্রহণযোগ্য নিম্ন গ্রহণযোগ্য আর সহি তাহলে একটি হাতিস হইতে পারে এটা তো হইল যেমন যদি বলি যে মোস্তাকিম ছেলেটা মানে খুব স্মৃতিশক্তি প্রখর স্মৃতি স্মৃতিশক্তি আর তারপরে বলছে মাঝারি আমার কথাই তাহলে যেন বিরোধ আছে এমনটা তো অযুক্তি কথা मान वाक्यटर बाह्यं मुश्किल मान जटिल जटिल बाह्य दियान हासान অথচ দুটোর ইস্তর আলাদা আলাদা সহি হাসান নিচে তাহলে দুটোকে একসাথে কি করে করা যেতে পারে জমা রাজাফি মিন হাজিল তারা জবাব দিয়েছেন বিভিন্ন জবাব দিয়েছেন জবাবের জমা বহু বচন হচ্ছে আজুয়েবা মোতা আদেদা মানে বিভিন্ন আদাদ থেকে আদাদ মানে শুনতে আহসানোহ সবচেয়ে ভালো উত্তর বা জবাব মা কাল হাফিজ বিন হাজার হাফিজ বিন হাজার বলেছেন ওয়ার্তা দাহ সৈয় এবং সৈয়ী সেটিকে পছন্দ করেছেন তাহলে বোঝা গেল যে হাফেজ বিন হাজারের যুগ আগ আগে হাফিজ বিন হাজার আগে হাফিজ হাজার রহমতুল্লাহ আল এর এন্টেকাল হচ্ছে আর সৈয়ের এন্টেকাল হচ্ছে নয়শো বেশি তাহলে পার্থক্য না হাফিজুল হাজার এন্টিকালের বাউান্ন থেকে শুরু করে ওই তাহলে আটচল্লিশ হয় আর এদিকে এগারো এতটুকুই পার্থক্য খুব বেশি পার্থক্য না যদি দেখা যায় যে ওই হাদিস হাদিসটি সম্পর্কে এমাম মিজি হাসানো বলেছেন আবার সহি তার দুটি সনদ আছে দুটি সূত্র দিয়ে একটি মতন একটি বিষয়কে দুই সনদ থেকে বর্ণনা করা হয়েছে এই বাক্যের অর্থ হবে হয়ে হাদিসে এসছে আর আরেকটি সূত্র দিকে লক্ষ্য করলে সেই সূত্রে কি হয়েছে সূত্রের দ্বারা সহি সাব্যস্ত হয়েছে যেমন আমার কাছে সংবাদ আসলে একটি সংবাদ কিন্তু দুই পক্ষ থেকে হ্যাঁ বাংলা ভাষা একজন খবর নিয়ে আসলেও সে বললো ভাই একটা খবর শুনে কি খবর কার কাছে শুনলাম অমুক কাছে শুনলাম অমুক কার কাছে শুনেছি অমুক বললো অমুকের কাছে শুনেছি তাহলে তিন তিন তিনজন গেল এটা সনদ হয়ে গেল এটার নাম সনদ খবরটা একটা সনদ কিন্তু এই লোকগুলি বিশ্বস্ত না কিন্তু না আর জৈব সৃদ্ধি শক্তি দুর্বল না আর বেশি কথা বলে না বরং চলার মতো হাসান হাসান পরাজয়ের আর একটা উর্দু ভাষী এলো এই খবর সেম খবর তাহলে মতন একই মানে বিষয়বস্তু একই ওরা এসে বলে যে এইরকম খবর ওরা কোনদিন আমি কোনোদিন দেখিনি যে এরা বেশি কথাবার্তা বলে যা যা খুব করে বলে দুটো সনদ থেকে দুটো মাধ্যম দিয়ে আমি ঘটনাটি জানতে পারলাম একটি হচ্ছে হাসান আর একটি হচ্ছে সাহি ঠিক হাদিস ওই রকম হয়েছে হাদিস যদি দুটোই সনদ থাকে আচ্ছা ওয়াইন কান্লামি যে হাদিস সম্পর্কে হাসান হন সাহি হন মতানৈক্য আছে একদল হাদিসের পন্ডিতরা বলেছেন যে এই হাদিসটি হাসান পরাজয়ের হবে আর একদল বলছেন না না না হাসান হবে না ওর চাইতে হাদিস এই হাদিস সহি পৌঁছে যাবে রেমাম ত্রিবি যেন কথা বুঝতে চাইছেন আমি যে হাদিস হাসান হন ইন্দা এইটিকে বলেছেন তৃতীয় একটি উত্তর আছে যেটা এখানে নাই সেটা আর বলে দি সেটা হচ্ছে যে ইমাম তিরমিজির অনেক সময় সন্দেহ হয়েছে যে হাদিস তো কবু এতে কোনো সন্দেহ কিন্তু হাদিস হাসান বলবো না সহি বলবো তার দ্বিধাদন্দ তখন তিনি বলছেন যেতে পারে এটাও একটি উত্তর বলা হয়েছে ফা কায়ল বলছেন ফায়েল ইসিরা যেন তাহলে এই কথা যিনি বলেছেন মানে বলেছেন যে ইারা করছেন তিনি করেছেন হুকুম সম্পর্কে যে সহিনা হাসানদের ইতলাফের দিকে ইঙ্গিত করেছেন হাসান ইঙ্গিত করে দিয়েছেন তিনি লম্বা কথা না বলে নিশ্চিত হয়ে আর না নিশ্চিত হয়ে হতে পারে যেন এমন তিরপি যে নিজেই বলছেন যে হাদিস জৈফ নয় গ্রহণযোগ্য মকবুল মকবুলের দুটো কি হাসান এবং সাহেব যদিও সাহিকে দুই ভাগ করা হয়েছে তিনি যে তাকসিম করেছেন ভাগ বন্টন করেছেন হাদিসের এই সম্পর্কে কিছু জানা দরকার কারণ তিনি একটু হালকা হয় তাহলে হাসান এমাম বাগবী কিন্তু সেটা উদ্দেশ্য করেন আচ্ছা এমাম বাগবির কেতাব কোনটি এটা বুঝে নেওয়া দরকার আপনারা মিসকাত অনেকে ছিলেন তাই না মিসকাত মিসকাত মিসকাতুল মাসাবি কেন বলে প্রথম এমাম বাগুই ইমাম বাগবি একজন ছিলেন এবং তিনি ছিলেন তো ওনার তফসির একটি তফসির বাগুই আছে আর ওনার কিতাব হলা বিহুসন্না মানে হাদিসের মাস বাহ ছে আলো প্রদীপ ইত্যাদি মাসা বিহু সংক্ষেপ করলেন কিছু সংযোজন করলেন আর কিছু সংক্ষেপ করলেন অলিউদ্দিন আর এর আর ওই কিতাবের নাম দিলেন মিসকাতি আমাদের মাঝে এখন বর্তমান জামানায় মিসকাত তো সকলে জানে কিন্তু মাসাবি কিতাবের নাম ভালো ভালো আলেমও জানে না যদিও ভূমিকাতে এই যারা মিশকাত পড়িয়েছে অথবা ভালো করে পড়েছে মনে আছে ভূমিকাতে উল্লেখ করেছেন মিশকাতের লেখক 이라 기사엘 বল찬 দারাজাল ইমাম আল বাগ위 ফি কিতাবিহি আল মাসাবিহ আলা ইসতিলাহিন খাসুন লাহু ওয়া হুয়া анহু ইয়ারমুযু লি ইলা আল আহাদীস আল্লাতী ফি আস-সহীহাইন আও আহাদিহিমা বি কওলিহি সহীহুন ওয়া ইলা আল আহাদীস আল্লাতী ফি আস-সুনানিল আরবা বি কওলি হাসান ওয়া হুয়া ইসতিলাহুন লা ইস্তাকীম মা' ইসতিলাহ আল আমল দা আল মুহাদ্দিসিন লি দেখছেন তাতে তিনি হাদিস সংকলন করেছেন যেটা সরাসরি বোখারি মুসলিমের মতো সংকলন সংকলন করেছেন আর এই কিতাবজিতে কিছু বেশি করেছেন এবং কিছু ছাট কাট করেছেন তহজিব মানে ছাটকাট করা আল খতিব তাবুরিজি এমাম খতিব তাবরিজি তার নাম ছিল অলিউদ্দিন আর তিনি ওই কিতাবের নাম রেখেছেন কিতাবের নাম হচ্ছে মাসাবিতে ছিল তারপরে আবার তিনি সংযোজন করেছেন তাতে এসেছে কিছু মিসকাত মানে হচ্ছে তাক তাক বা টাক আপনারা কি বলেন টাক বলেন না তাক বলেন হ্যাঁ তাক আসলে উর্দুতে তাক বাংলা কি হ্যাঁ দেয়াল আছে তো দেয়াল গর্ত করে একটা খানিকটা ভিতরে গর্ত করে রাখতো আর ওই জায়গায় চেরাক রাখতো অথবা ল্যাম্প রাখতো মানে যাতে বাচ্চাদের হাত না চলে যায় গোটা ঘর অথবা কোন মাল সামান রাখে সেটা কি বলে তে টাক বলে ঠিক না আচ্ছা ঠিক আছে তা মানে ঠিক আছে আমাদের একদিন জাকির হালা হালার বেটা তাই মনে করছে ওর হালার বেটা নাকি আমি হইতো খাওয়া থেকে হা হলো হালার বেটা মানে ওর খালা তো হবে হয়তো মানে কি বললেন আপনি হালার বেটা বললে কি অর্থ কি হচ্ছে এমামির কিতাব আর ওর তাক যেন তৈরি করলেন বলছে আমার এটা কিতাব হচ্ছে তাক মিসকাত আর ও তার হাদিস গুলো নিয়েছে যেমন তাকে বা কোন মালসাম রাখা বলছেন এমন এক পরিভাষার উপর যেটি তার সাথে খাস অন্য কেউ ব্যবহার করেনি সেটা একটা আশ্চর্য খানিকটাহাদিস যদি হাদিসটি বোখারিতে থাকে মুসলিমে থাকে তারপরে ওয়াইলাল সোনান আর যেগুলি হাদিস আবু দিবস আছে ইভিনে আছে ওই হাদিস গুলি সম্পর্কে তিনি সব হাসান তার এটা হাসি হাসান মানে ভালো হাদিস তারপরে হইতে পারে তার এত দূর তাহিক ছিল না জরুরি নয় যে বলছে ইমাম বকবির ওই রকম তাহকিক থাকবে যে তাতে আমার এটা টার্ম আর রকম যে কোন লেখকের তার নতুন কিছু লিখন লিখলাম এবং আমি তাতে কিছু টার্ম ব্যবহার করলাম আর বললাম যে আমি সুরতা বলি পুলিশ এখানে এতে থাকে ওর দিতে থাকে সারা পৃথিবীতে পাসপোর্ট অফিসে যারা কাজ করে তারা এতে থাকে না পুলিশের ড্রেস থাকে না নেই যখন থাকে যে কোনো রাইটার কে লেখক ভূমিকাতে বলে দিয়েছেন যে আমি যেগুলি হাদিস বোখারি মুসলিম থেকে নিয়েছি অথবা বোখারি অথবা মুসলিম থেকে নিয়েছি সেগুলি হাদিস সম্পর্কে কি বলেছি বলেছি আর যে হাদিসগুলি সোনানে আরবা থেকে নিয়েছি সেগুলিকে হাসান বলেছি বলছেন যেভা ইসারাক ইঙ্গিত করা ইসারা ইঙ্গিত করেছেন ওই হাদিস গুলির দিকে আল্লাফি সাহি যেগুলি সাহি হাইনে আছে বোখারী মুসলিমে অথবা দুইয়ের একে আছে বোখারি অথবা মুসলিম আছে কি বলে তার এই কথা বলে কি সাহি হন এটি এমন একটি পরিভাষা যেটি সাধারণ সমস্ত মহাদেশিনের নিকটে যে ইস্তেলা পরিভাষা রয়েছে সেই সাধারণ পরিভাষার সাথে মিল খাই না হ্যাঁ এই জন্য অত্যন্ত মজুর ওপরে একটু মজুর কাছাকাছি মুনকার মানে বাতিল ওয়াহি একবারে বোখারি মুসলিম সম্পর্কে ধরে নেই হাসান থাকলো বিভিন্ন সোনা থাকলে তো সহি কিন্তু এগুলি কিতাবের ঢালাহারে হাসান বলা অন্য যারা পন্ডিত তাদের একজন এবং এমাম নী এই সম্পর্কে তিনি সতর্ক করেছেন এমাম ইবনুল সালাহ এবং এমাম নাবি এর ওপর কি করেছেন তম্বি করেছেন সতর্ক করেছেন দেখো যারা পড়বে মাসাবি একটু খেয়াল রাখি ভাবিও না মানে যারা পড়বেন পাঠ করবেন তাদের জন্য উচিত হবে মানে উচিত হবে আলাহাসি হাজাল কিতাব যেন তার এলম থাকে জ্ঞান থাকে এমাম বা পরিভাষা সম্পর্কে যা এই কিতাবের সাথে তিনি ব্যবহার করেছেন এই কথা হন আও হাসানুন বলে সেখানে আপনাকে খেয়াল হবে যে এখানে হাসানুন মানে হাসান মানে আমল যোগ্য না হাসানুন মানে হয় আবু দাউদে আছে নহীন আর কোন কিতাব আছে এখন প্রশ্ন হচ্ছে কোন কিতাবে পাব কোন হাদিসের কিতাব করলে হাসান হাদিস পাব প্রশ্ন সহজ আর উত্তর খুব সহজ বলছেন হাদিস আমি হাসান হাদিস নিয়ে আসবো এরকম কাজ কেউ করেননি কারণ এতে বেশি কোন ফায়দা নেই সেজন্য করেননি তারা শুধু হাসান গুলি কি হাসান হইলেও আমল যোগ্য আর সহিম যোগ্য তাহলে হাসান শুধু আলাদা করতে হবে এই জন্য এই খেদমত কেউ করেনি হ্যাঁ জয়ীফ যদি আলাদা একসাথে করেন বাকি যেটুকু আছে সেটুকু সহি মিলাই হাদিস খুলে আবু দাদ টা তাহলে বুঝতে পারলাম যে কোন কোনটা হাদিসটা জয়িফ তাই না ফায়দা হলে কিন্তু হাসান আর সহির পার্থক্য আলাদা করে জানানোর কোনো বেশি ফায়দা নেই কারণ আমল করা যাবে আর শহীর উপর আমল করা যাবে আলাদা কোন আলাদা করে পৃথক করে কোনো খাস কিতাব লিখেননি যা শুধু শুধু মুজারাদ মানে শুধু শুধু শুধু শুধু হাসান হাদিসের সাথে সম্পর্কিত কামা আল সহিজারাদ যেমন আলাদা করে সাহি কিতাবের কিতাব তারা লিখেছেন হাদিস হাসান তাতে বেশি বেশি হাসান হাদিস আপনি পাবেন আশারে তিলকাল কুতু ওই কিতাবগুলির মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ কিতাব হচ্ছে জামে তিরমিজিমাম তিরমিজির কিতাব তিরমিজির বেশিরভাগ হাদিস তাহলে হাসান যতগুলি হাদিসে মাসলাম এর চ্যাপ্টার হইতে পারে সবগুলি এসছে কি তফসিলের চ্যাপ্টার এসছে তফসির অধ্যায় এসছে আর এমাম তিরমিজি তিরমিজিতে কিতাব ও আছে একটা যেমন বোখারিতে কেতাব ও তফসির আছে এই জন্য বোখারির নাম হচ্ছে আর জামে তিরমিজি এই বার্তে তাহলে এমাম তিরমিজির কিতাব আবার সোনান কেন বলা হচ্ছে দুটো কি করে হইতে পারে সোনান এই জন্য বলা হচ্ছে যে এমাম সোনানের সংজ্ঞা হচ্ছে যে যেই হাদিসের কিতাবই फरीका फेका जो रोजा हमको इत्यादि तो तरतीबाइन का के? तिरमेजी केज्ञा फिट हिसर एवं तिरमेजी कितबर ओपर আর এমাম তিরমিজির কিতাব শুরু হয়েছে তাহলে এমাম তিরমিজির কিতাবটি সোনানি তিরমিজি বলতো আলমা শুরু বে সোনানি তিরমিজ যেটি সোনানি তিরমিজি বলে প্রসিদ্ধ ছেন এমাম তিরমিজি যত হাসান শব্দটি উল্লেখ করেছেন অন্য কোন মহাত্মী বেশি উল্লেখ করেনি তাহলে তিনি এটাকে প্রচার করেছেন হাসান হাসান হাসান তিরমিজির কিতাব পড়লে হাদিস হাসান পাবে এমনকি ইমাম লাবার রহমতুল্লাহ একটু শিথিল ছিলেন যার ফলে তিনি অনেক হাদিসকে সহি বলেছেন অন্যান্য অন্য যারা মধ্যমপন্থী মহাদেশীন যেমন ইমাম বখারি আহ বা অন্যান্য যারা ইমাম মুসলিম তাদের নজরে সেই হাদিসগুলি হাসানের পর্যায়ে এদিক দিয়ে অনেক হাসান হাদিস চলে আসে হাতে সব পুরোনো যুগের বই লিখা আছে কিতাব লিখা আছে তো মুতা আগের জামানি বলতো মা মানে নিজের হাতে লিখা ইমাম কিতাবের মাহতুতা হচ্ছে অনেক हाजीस हासान কোনটার উপরে আস্থা করবেন গবেষণা করবে তাদের এই ক্ষেত্রে বিভিন্ন কপি গুলিকে বিভিন্ন অনস্থা গুলিকে মিলাইতে হবে পাশাপাশি মিলিয়ে দেখতে হবে যে কোনটা বেশি নির্ভরযোগ্য কোন কপিটা কোন পাণ্ডুলিপিটা বেশি নির্ভরযোগ্য অথবা তারপরে গবেষণা করা হয়েছে এইসব পাণ্ডুলিপির এমনকি মুস্তাল হাদিসের পাণ্ডুলিপি অনেক কিতাব যেগুলির নাম করে আমাদের সালেমরা জানত সেগুলো পান্ডুলিপিতে ছিল বিভিন্ন লাইব্রেরিতে ওটা দুনিয়া থেকে পয়সা দিয়ে যারা পাণ্ডুলিপি করে নিয়েছেন তাদের কাছে দেবে না খ্রিস্টান পয়সা দিন দেবে যে লাইব্রেরি যে মানে ইনচার্জি আছে পয়সা দিয়ে দিল যে ঠিক আছে কত টাকা লাগবে টাকা দিচ্ছি শুধু ফটো করে দাও আসল কপি না দিয়ে ফটো কপিটা কারণ তোমরা এর থেকে উপকৃত হতে পারে যেমন বহু পাণ্ডুলিপি আছে যেটা আরব দেশ ছিল না ওখান থেকে এরা আনিয়েছে অনেকে খবর রাখেনা খবর আছে খবর নাই আমাদের কাছে তো মোগলদের আমলে চলে গেছে ওখানে হয়তো কিছু পাণ্ডুলিপি তার আগে আপনার জাহাদিসের কিতাব আছে হাতের লিখা পণ্ডুলিপিগুলোর ভারতের রহমতুল্লাহ লিখা গুজরাটের এক আলমের লিখা বলছেন কথা জেনে রাখা উচিত যে আন্না নোসি এই তিরমেজির কপি গুলি নস্খা গুলি মুখ বিভিন্ন ছাত্র মানে হাদিসের গবেষণা করবেন যারা তাকে আল এনায় তবে গুরুত্ব দেওয়া উচিত গবেষণাকৃত নস্কা কপি চার ক্ষেত্রে যার গবেষণা হয়েছে এবং তার হাতের লিখা না তার ছাত্রের হাতে লিখা একটি কিতাব দেখা গেল এমাম তিরমিজি নিজের হাতে লিখা আর একটি তার ছাত্র বা তার ছাত্রের ছাত্র লিখেছেন কোনটা যোগ্য বেশি এটা তার হাতে লেখা হয়েছে অথবা তার ছাত্র লিখেছে একটা আর একটা এক দুশো বছর পর লেখা হয়েছে পার্থক্য আছে না তো এইভাবে আর কি দেখতে হবে যে কোনটা আসল ওই আসলের সাথে তুলনা করে দেখতে হবে তারপরে হাসান হাদিস খোঁজার জন্য দ্বিতীয় স্থান হচ্ছে সোনান আবুদাউদ ইমাম আবু দাউদের হাদিসের কিতাব সোনান আবু দাউদ আমাদের দেশে কোনটি কিতাবের নাম সহি নাম উচ্চারণ করা হয় না আবু দাউদ শরীফ নাসাহি শরীফ তিরমিজি শরীফ আদি সহি জিজ্ঞাসা করেন তো আল্লাহ আলম তা জানে কিনা মক্কাবাসীকে আমি আমার এই কিতাবে দেখো আমি সহিদ লিখেছি অমায়ুষ বেহু আর যেগুলি সহিদের কাছাকাছি ওর মতো শহীর মতো অত্যন্ত দুর্বলতা থাকে বৈ তাহলে আমি তা স্পষ্ট করে যদি বয়ন করে দিচ্ছি তাহলে যদি হালকা দুর্বলতা থাকে তাহলে মাম আবু দয়ান করেননি এই জন্য আবু বেশ কিছু জয়ী যেগুলো হালকা জৈব তিনি মনে করেন বয়ন করেননি খুব জৈবের বয়ন করেছেন তিনি মালাম আর তিনি ওই চিঠিতেও লিখেছিলেন যে আমি কোন হাদিস সম্পর্কে যদি চুপ থাকি কিছু লিখিনি তাহলে ফাহুয়া সালে সে হাদিস আমল যোগ্য আমি যখন চুপ থেকে গেছি তাহলে সে হাদিস হচ্ছে সলেহ মানে কাজ চলার মতো আমল যোগ্য তিনি বলেন আর নির্ভরযোগ্য কোনটাকে সহি আর তিনি যেহেতু জয়ীফ বলেননি সেই জন্য জয়ীফও বলতে পারছি না তাহলে কি বলবো বাড়ি আর কুতুন মানে হচ্ছে তুলো বা সুতো মানে কাপড় আর ওখান থেকে ইংরেজিতে কটন তো দ্বারা কুতুন এম দ্বারাকুতুনি এমন শহরে ছিলেন যেটা ছিল আপনার সুতোর সেন্টার সেই তাকে নিষ্প করা হয়েছে। যে এই হাদিস হাদিসগুলি হচ্ছে হাসান এরপরে ইনশাআল তালা সাহিলি গাই রহি আল্লাহাম সাহিলি গাই রহি শেষ তখন হ্যাঁ হাসান মানে ক্ষেত্রে এই টারুনটা ব্যবহার করেছেন একটা হাদিস সম্পর্কে ও আর সাহি বলা শুধু এমাম তিরমিজি করেছেন অন্যরা করেন অন্যরা হয় সহিান বলেছেন তারপর এমাম তিরমিজির আগে হাসান শব্দটি তেমন কেউ ব্যবহার করতেন না খুব কম চরম ছিল ওর আমার কাছে একটা সুফিবাদ অনেক কথা বার্তা ছিল তাতে ওর তারপরে আপনার হোসেন মানসোর হাল্লা যে তারপরে আপনার কি বলছে আরো নামগুলো বলেন না গো আরো আছে এই আফগানিস্তান সুহিবাদের উপর তাদের দেখি কিতাবটা আমি খুঁজছি মনে মনে ইনশাআল্লাহ যদি পাবে দেয় কোনদিন তো ইনশাল্লাহ বলা হবে অনেক অনেক অনেক মিশকাতে মজুর হাদিস আছে একটা হাদিস পড়ে আমার মাদ্রাসার ছাত্র মিসকাতের একটা হাদিস আছে অনেকে মাদ্রাসা পড়া আছে তুমি মাটিতে আগের জামানাতে চিঠির জামানা ছেলে চিঠি পড়া বাড়িতে বিদেশি ছেলে চিঠিটা লিখে খামে ভরে ধুলাতে ফেলে দিল ধুলাতে একটু ধুলা মা খেয়ে নিয়ে তারপরে ঢোলে ফেলছে কি বাবা তুই ঢোলে ফেলছো কেন বলছে মিসকাতে হাদিস কি লাভ ধুলোতে ফেলা যুক্তিক কথা হাদিস মজু এরকম বহু মজু হাদিস আছে আল্লাহ মজু কথা জালই কথা তো জাল কথা মানে উদ্ভি হবে যেমন জাল ফেকার তোমার যদি সন্ধ্যা কোন জায়গায় পেশাব লাগলো না লাগলো তাহলে কাপড়ের এক কনা ধরে বিসমেলা বলে এক কণা এখানে পেশাব লেগেছে হয়তো যেমন এটা যে ধুলাতে গড়িয়া না ইটাকে চিঠিটাকে তারপর ঢুলে তাহলে আলমত আছে ওর দৌড়ি হচ্ছে মিসকাত পর্যন্ত না না এগুলোতে নাই ও কোন কিতাব আছে মিসকাতে যখন এই খিব যখন হাদিস কিছু সংযোজন করলেন তখন অনেক অনেক কিতাব থেকে বাড়িয়ে দিলেন তাতে আছে আপনার সারুসন্না থেকে তারপর সহাবলী মান থেকে বাইহাকির বাইহাকি তে বহু মজুর হাদিস আছে বাইহাকির তারপরে এই রকম থেকে মনে মিসকাত নিয়ে দেখে দেবো যে বেশ কিছু হাদিস অনেকগুলি হাদিস আছে এমন এমন হাদিস যে হাদিস আমি প্রথমে একটু মনে করে দিলে দেখে নেবো ওই হাদিস যেগুলো অত্যন্ত জৈফ মানে মজুর কাছাকাছি মোহাম্মদ জামানে আর আমি দেখা করে এসছি মক্কা গিয়ে তার রতন হিন্দির গল্পই শুন অথচ ইন্ডিয়ার ও রতন হিন্দি দেশে আলেম রহমান অথবা খবর রাখে ওই বারো খন্ডের কিতাবে আছে রতন হিন্দির গল্প এসব মোদিন ইউনিভার্সিটি যেহেতু পড়ায় তখন রতন একদিন গল্প শুরু মানে দর্শক আরকি যে এমন একজন আছে যে সাহাবি দাবি করেছে কেউ তো দাবি করে মোসাইমা দাবি করেছে তো এই তো ব্যাপার সভার তখন পড়লামীটা এমাম সাহাবি তার সমস্ত রাতানুল হিন্দি ওমা রাতানুল হিন্দি কাজ এই হয়তো দাজজাল ছিল সে কাজ জাব ছিল আজকাল অনেকে বলে যে কেন কারো সম্পর্কে এইরকম মন্তব্য করা যে সে গুমরা ছিল পদভরিষ্ঠ জাইজ নাই দেখেন এটা অত বিপজ্জনক নয় সাহাবিটা বেশি বিপজ্জনক কিন্তু তাবেই দাবি করেছেন ওনার আবার আর একটা কেসা আছে এই কালে মাত্র আজকে থেকে মনে হয় আশি বছর আগে অথবা একশো বছর আগে আবদুল্লাহ গাজীপুরি আবদুল্লাহ গাজীপুরি মনে হয় পাঞ্জাব ছিল পরে হিজত করে হয়তো পাকিস্তান এসেছিল নাকি পাকিস্তান হওয়ার আগে হয়তো মারা গেছে বা পরে মারা গেছে ঠিক বলতে পারছি না এই মানে স্বাধীনতা সাতচল্লিশের আগে পরের মানুষ তিনি আবদুল্লা দাবি করতেন যে আমি তাবি কেমন তুমি তাবি হইলে বলছে যে আমাকে একবার জিন উঠিয়ে নিয়ে চলে যায় জিন উঠিয়ে নিয়ে চলে যায় জিন উঠিয়ে নিয়ে গিয়ে কে বলে মেরেদা গোলাটিভা মেরেদ কে বলছে কেন মারবি করছে ইত্যাদি এক কথায় জিনের মহফিলে হাজির তারপরে একজন বুড়া জিন গল্পতে গল্পতে বলছে যে আমি রসুলের কাছে শুনেছি আমি আল্লাহ রসুল শুনেছি যে অন্যায় কেমন বলছে ওই যে আমি জিনকে দেখেছি আর ও বলছে সামে তো রসুল আমি আল্লাহ রসুল কাছে শুনেছি সুতরাং আমি হইলাম আমি হইলাম তবেই জিনিস মোলাকাত হ্যাঁ আল্লাহ আলাম হ্যাঁ তারা অনেক বেশি আয়ু পায় সুতরাং এটা অস্বীকার করা যায় না এখন মশলা হচ্ছে যে জিন সাহাবির সাথে দেখা হইলে সাহাবি হবে কিনা এর একটি না তাবি হবে কি আর একটা বিষয় আল্লাহ